থেকে সতর্কি করন আদাল বর্ণিত তিনি নবী করিম সল্ল্লা আলি ওসাল্লাম থেকে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলিহি ওসলাম নিশ্চয়ই বলেছেন প্রকৃত মুসলিম ব্যক্তি একই গর্ত থেকে দুইবার দ্বংসিত হয় না শাহেহ বুখারি হাদিস নম্বর ছ এবং শাহেহ মুসলিম হাদিস নম্বর তেষট্টি হাইফেন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 चतुर विचक्षण एवं सतर्क और सजाग था से जान एक ही जगत प्रतारित ना सूतरा से सब समय गाफिलती बार, -बार एक भूल करा के, के रक्षा करई यदीसटर दाबी अनुजी एट प्रमाणित है जकृत मुस्लिम व्यक्ति जान तर बुद्धि প্রকৃত মুসলিম ব্যক্তি যেন তার বুদ্ধি কাজে লাগায় এবং যে কোনো কাজের উপকরণ সঠিক পন্থায় ব্যবহার করে এবং সমস্ত কাজের ফলাফলকে যেন তার উপকরণের সাথে সংযুক্ত করে রাখে কেননা আল্লাহর নবীর প্রতি ঐ শিবানীর আদেশ আসত তবুও তিনি যে কোনো কাজের সঠিক উপকরণ বা নিত্যস বা নিত্য সম্বন্ধযুক্ত কারণ কাজে লাগাতেন সুতরাং তিনি ভালোভাবে পরিকল্পনা ও পরিচালনা করতেন আর শত্রুর অমঙ্গল হতে সংরক্ষিত হওয়ার জন্য সাধ্য অনুযায়ী উপযুক্ত উপায় অবলম্বন করতেন